প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এবং প্রেস করে পেতে থাকুন সকল আপডেট ছ নম্বরে রয়েছে ছশো আটান্ন হিজরির পঁচিশে রমজান মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে মুসলিম বাহিনী ঐতিহাসিক আইন জালুতের যুদ্ধে দুর্ধর্ষ মঙ্গল বাহিনীর মুখোমুখি হয় তীব্র রক্তক্ষয়ী সেই যুদ্ধে কমান্ডার বাইবার্সের অসামান্য রণদক্ষতায় মুসলিম বাহিনী মঙ্গলদের পরাজিত ও বিধ্বস্ত করতে সক্ষম এ সময় বাইবার্সের নেতৃত্বে মুসলিম বাহিনী দীর্ঘ তিন শত কিলোমিটার পথ তাড়িয়ে গুডি কয়েকজন বাদে সকল হানাদার মঙ্গল শূন্যকে হত্যা করে যা ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা এ যুদ্ধের পরেই মঙ্গলদের জয়রথ পুরোপুরি দাঁড়ায় আইন জালুতের যুদ্ধ কেবল মিশর ও ইসলামের ইতিহাসে নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা কেননা ধ্বংসাত্মক মঙ্গল শক্তি যদি এই যুদ্ধে জয়লাভ করত তাহলে তারা উত্তর আফ্রিকা স্পেন এবং ইউরোপের অভ্যন্তরে প্রবেশ করে যুগপথ প্রাচ্য ও প্রাতিচ্যের ইসলামী ও খ্রিস্টীয় সভ্যতাকে ধ্বংস করে দিত তাই আইন জালুতের যুদ্ধে একই সঙ্গে ইসলাম ও বিশ্ব সভ্যতা রক্ষা পেয়েছিল নম্বর জয়। ছশো ছেষট্টি প্রথম রমজান দীর্ঘ একশো বছর পর সুলতান রকুন উদ্দিন বাইবার্সের নেতৃত্বে মুসলিম বাহিনী ক্রুসেডারদের দুর্ভেদ্য ঘাঁটি খ্যাত এনটিয়ক শহর পুনরুদ্ধার করেন এন্টিয়ক হল বর্তমান তুরস্কের অন্তর্গত শামের ঐতিহাসিক একটি শহর যা হজরত উমর রাজিয়াল্লাহ আনহুর যুগে ইয়ারমুখ যুদ্ধের পর মুসলিমরা জয় করেছিল কিন্তু এগারো শতকে ক্রুসেড যুদ্ধ শুরু হলে ক্রুসেডাররা সর্বপ্রথম কৌশলগত অতি গুরুত্বপূর্ণ এই শহরটি দখল করে নেয় অবশেষে বারোশো আটষট্টি সালের রমজানে সুলতান বাইবার্স তার চলমান ক্রুসেট যুদ্ধের অংশ হিসেবে শহরটি ক্রুসেডারদের দখলমুক্ত করতে সক্ষম হন এ সময় বিপুল সংখ্যক ক্রুসেডার সেনা মুসলিম বাহিনীর হাতে নিহত ও বন্দী হয় এনটিওকের পতনের ফলে ক্রুসেরারদের মেরুদণ্ড ভেঙে যায় ফলে অবশিষ্ট ক্রুসের রাজ্যগুলো খুব সহজেই ভেঙে পড়ে এভাবে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্থায়ীভাবে ক্রুসেরাররা বিতাড়িত হয় আট নম্বর সিন্ধু বিজয় হোমাবি খেলাফতের মিত্র সিংহলের রাজা একদা ইতিহাসের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নিকট প্রচুর উপঢৌকন সহ একদল মহিলা ও শিশুকে নৌজাহাজে করে পাঠিয়েছিলেন সিংহলের বহু মুসলমান হজব্রত পালনের জন্য এই সফরে যাত্রী হয়েছিল কাফেলাটি আম্মান সাগরে প্রবেশ করলে বিরূপ আবহাওয়ার কারণে সিন্ধু রাজা দাহিরের কর্তৃত্বাধীন বর্তমান করাচির অন্তর্গত দেবল বন্দরে ঢুকে পড়ে এ সময় রাজা দাহিরের দোষ্য তাদের ধরে নিয়ে যায় বাঁচানোর আকুতি করে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক নারীর নিজ রক্ত দিয়ে লেখা একটি চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছলে তিনি ভীষণ ক্ষুব্ধ হন তিনি অনতি বিলম্বে রাজা দাহিরকে সকল মুসলিম বন্দিকে মুক্তি দিতে বলে দুধ প্রেরণ করেন কিন্তু দাম্ভিক রাজা তা প্রত্যাখ্যান করে দুধকে হত্যা করে ফলে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ সিন্ধু আক্রমণের পরিকল্পনা করেন এই অভিযানে তার ভাতিজা তরুণ মুসলিম বীর মুহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করেন تنطلق إلى هذا الفتح من شراز فيها بقوتين قوة مهرية وقوة بحرية وكل هذا لا يؤديك غاية مصرك إلا العزيمة التي أراها ما زالت نتات تلك المرأة وصرختها تلب في سمعين তিরানব্বই হিজড়ির সাতই রমজান মোহাম্মদ বিন কাসেম সিন্ধু আক্রমণ করে প্রথমেই দেবল তথা করাচি জয় করলেন এক একে শেহরওয়ান ও নিরুন তথা বর্তমান হায়দ্রাবাদেও কালিমার পতাকা উড্ডীন হল অতঃপর রাওয়ার নামক স্থানে স্বয়ং সিন্ধুরাজ দাহির বিশাল অশ্র ও হস্তি নিয়ে মুসলমানদের মোকাবিলা করল কিন্তু মুসলমানদের বীরত্বের সামনে রাজা দাহিরের বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল নিহত হল রাজা দাহির ক্রমে পুরো সিন্ধু বিজিত হল মুসলিমদের হাতে সকল অন্যায় অনাচারকে মুছে দিয়ে সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করলেন এ তরুণ বীর মোহাম্মদ বিন কাসেম কিন্তু খলিফা সুলাইমান বিন আবদুল মালিকের রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে অকালেই ঝরে পড়তে হল তাকে নির্মম নির্যাতন পৃথিবী থেকে বিদায় নিলেন মহা প্রতিভাবান বীর সত্যি এই হৃদয় বিদারক ঘটনা কখনই ভুলবার নয় সুলতান আলপ গ্রহণ। সমগ্র মুসলিম জাহান তখন ভয়াবহ ফেতনায় জর্জরিত চারিদিকে ভ্রান্ত আকিদার ছড়াছড়ি শিয়া সুন্নি দ্বন্দ্ব অপরদিকে শিয়া সাম্রাজ্যের দৌরাত্যে বাগদাদের আব্বাসী খেলাফত তখন পতনের দ্বার প্রান্তে এমন সময় আশার আলো হয়ে আবির্ভাব ঘটল সলজুক সাম্রাজ্যের মূল রূপকার তকবিল বেগে তিনি ইরান খোরাসান হয়ে দখল করে নিলেন বাগদাদো পতনের দ্বার প্রান্তে থাকা আব্বাসি খেলাফতকে সুসংহত করলেন এভাবে উম্মার যোগ্য অভিভাবক অভিভাবকরূপে কাজ করে যেতে থাকলেন তারই প্রবর্তিত চাঁদ তারকা খচিত লাল পতাকা অটোম্যান সাম্রাজ্য হয়ে আজও শোভা পাচ্ছে বর্তমান তুরস্কের জাতীয় পতাকা হিসেবে চারশো হিজরির হিজড়ির আটই রমজান এ মহান সুলতান মৃত্যুবরণ করলে তার ভ্রাতস মুহাম্মদ বিন চাকরি বেগ ওরফে আলাপ আর সিংহাসন লাভ করেন ক্ষমতায় এসে এ মহান বীর সকল ফেত্নার মূলোৎপাটন করতে লাগলেন সিরিয়া থেকে ফাতিমি শিয়া খেলাফতকে উচ্ছেদ করলেন সকল দুর্বলতা কাটিয়ে তার নেতৃত্বে নতুনভাবে শুরু হল ইসলামের দুর্ভার বিজয়াভিযান নিঃসন্দেহে তিনি ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ বিজেতাদের একজন আর সেলযুক সাম্রাজ্যের উত্থান ছিল পতন মুখর মুসলিম উম্মার নব উত্থানের সোনালী অধ্যায়ের সূচনা ১০ নম্বর জাল্লাকার যুদ্ধ স্পেনে উমাবি রাজবংশের গৌরবোজ্জ্বল সোনালী শাসনের সমাপ্তি ঘটতেই লিপসো আমির উমারারা গোটা স্পেনকে ভাগ বাটোয়ারা করে শাসন করতে থাকেন ইতিহাসে এদেরকে মুলুকুত তাওয়ায়ফ তথা খণ্ডরাজ্যের শাসক হিসেবে অভিহিত করা হয় এ সময় স্পেন বাইশটি খণ্ডরাজ্যে বিভক্ত হয়ে পড়ে স্পেনের এতদিনের সমস্ত গৌরব তখন একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে শকুনের মতো এই মাহেন্দ্র খন্ডির অপেক্ষায় প্রহর গুণ ছিল স্পেনের বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে দেবার স্বপ্নে বিভোর খ্রিষ্টান রাজারা এটি ইতিহাসের এমনই এক বেদনাদায়ক অধ্যায় যখন এই অপরিণামদর্শী মুসলিম রাজারা প্রতিনিয়ত একে অপরকে হত্যা করতে ডেকে নিয়ে আসত খ্রিস্টান রাজাদের খ্রিস্টান রাজারাও এ সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ত না এমনকি এর প্রতিদানস্বরূপ কখনো বা তাদেরকে মুসলিম ভূখণ্ড উপহার দিয়ে দেওয়া হত কতটা হৃদয় বিদারক ঘটনা ভাবা যায় শুধু তাই নয় খ্রিস্টান রাজাদের সন্তুষ্ট রাখতে উচ্চ হারে কর প্রদান করতে হতো। না পারলে রাজ্যের কিছু অংশ ছেড়ে দিয়ে হলেও তাদের সন্তুষ্ট রাখতে হতো। এভাবে একের পর এক রাজ্য খ্রিস্টানদের দখলে চলে যায় আর স্পেন দ্রুত গতিতে এগিয়ে চলছিল পতনের দিকে এমন সময় চারশো আটাত্তর স্পেনের ক্যাস্টাইল সাম্রাজ্যের খ্রিস্টান সম্রাট ষষ্ঠ আলফান্সু অতি গুরুত্বপূর্ণ মুসলিম রাজ্য টলেডো দখল করে নেয় টলেডো দখলের পরপরই সে গোটা স্পেন থেকে মুসলিমদের বিতাড়িত করার পরিকল্পনা শুরু করে এ সময় তাওয়াইফিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক করডোভা ও সেভিলের রাজা ময়তামিদ ইবনে আব্বাদ অনুধাবন করলেন যে উচ্চ হারে কর প্রদান করে যে হাতকে আলফানসুর এতদিন শক্ত করে এসেছে তারই আজ তাদের করদান স্পর্শ করেছে কিন্তু তাকে প্রতিরোধ করার মতো শক্তি তাদের তাই জরুরি ভিত্তিতে অন্যান্য তায়েফি শাসকদের ডেকে এনে এ মর্মে সিদ্ধান্ত নেন যে উত্তর আফ্রিকা থেকে তৎকালীন মুরাবিদ্দিন শাসক ও ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর ইউসুফ বিন তাসফিনকে ডেকে আনবেন তায়েফি রাজাদের নিচু মানসিকতার কথা জেনে ইউসুফ বিন তাসফিন স্পেনের সহায় মুসলিমদের শত বাধা সত্ত্বেও ছুটে আসলেন অবশেষে চারশো আশি হিজড়ির তেরোই রমজান তাইফি বাদশাগুন ও ইউসুফ বিন তাসফিনের যৌথ মুসলিম বাহিনী ও সম্রাট ষষ্ঠ আলফান্সু ও তার মিত্রদের সম্মিলিত খ্রিস্টান বাহিনী জাল্লাকার প্রান্তরে এক রক্তখায়ী যুদ্ধে অবতীর্ণ হয় علينا عهدا علينا اسود العرين نمضي اماما ابدلنا ليل عهدا علينا العرين نمضي اماما ابدلنا ليل حتى اذا حان النفير عدنا جنودا نلف المسير حتى إذا حان النفير عدنا جنودا এ যুদ্ধে প্রায় পুরো খ্রিস্টান বাহিনী মুসলিমদের হাতে নির্মমভাবে নিহত হয় শোচনীয়ভাবে পরাজয় ঘটে তাদের তাইফী বাদশাদের একটিমাত্র সঠিক সিদ্ধান্তে সেদিন নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা পায় স্পেন কিন্তু এ বর্বর তাইফি বাদশাহা তারপরেও সুধরাতে সক্ষম হল না তাই আমির ইউসুফ বিন তশফিন স্পেনের ভবিষ্যতের কথা চিন্তা করে এ বর্বর রাজাদের উৎখাত করে স্পেন দখল করে নেন ফলে পরবর্তী চারশো বছর পর্যন্ত টিকে থাকার রসদ পেয়ে যায় মুসলিম স্পেন কিন্তু স্পেনের ভূমি এত বেশি অপরিণামদর্শী কাদ্দারদের জন্ম দিয়েছিল যে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি তাই তো এককালের মহাপরাক্রমশালী মুসলিম সাম্রাজ্যটি আজ শুধুই ইতিহাস দর্শক রমজান মাসে ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ থেকে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম যার প্রত্যেকটা নিয়ে স্বতন্ত্র ভিডিও তৈরি হতে পারত ভবিষ্যতের সুযোগ হলে অবশ্যই সেরকম ভিডিও নিয়ে হাজির হব সুতরাং সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম